বিশ্বাসী রাজপুত্র বহুকাল আগে এক রাজা ছিল আর তার ছিল এক পুত্র রাজপুত্র জন্য চারিদিকে ছড়িয়ে পড়েছিল একদিন রাজপুত্র শিকারে গেল হঠাৎ গভীর জঙ্গল থেকে একটা সোনালী হরিণ বেরিয়ে এলো রাজপুত্র আশ্চর্য হয়ে গেল আর সঙ্গীদের বলল হরিণটাকে ঘিরে ফেলতে কিন্তু তখন? আমাকে যেতে দাও? মানুষের গলায় কথা বলে আমি তোমাকে প্রচুর সম্পদ দেব আমার কাছে সম্পদের কোনো অভাব নেই কিন্তু সোনালি হরিণ নেই আমার কাছে তাহলে সম্পদের থেকেও বেশি কিছু দেব আর সেটা কি শুনি তাহলে আমি তোমায় পিঠে করে নিয়ে যাব সাধারণ মানুষের সেই সেই অভিজ্ঞতা আগে ভালো কথা চকচকে উঠে সাত দিন সাত রাত সে রাজপুত্রকে নিয়ে সারা বিশ্বে ঘুরে বেড়ালো। সপ্তম দিন সন্ধ্যেবেলা সে আবার পৃথিবীর মাটি স্পর্শ করল আর সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল রাজপুত্র বাহরামগড় নিজের চোখকে বিশ্বাস করতে পারল না এরকম অদ্ভুত দেশ সে আগে কোনোদিন দেখেনিখানে এলে কি করে আর তুমি কাকে খুঁজছো বাবা আমি একটা সোনালী হরিণের পিঠে চেপেছি সে আমাকে অদ্ভুত দেশে ছেড়ে দিয়ে নিজে উধা হয়ে গেছে তুমি দানবদের দেশে এসেছ আমি রূপে ছিলাম আপনি ছিলেন আমার সঙ্গে এসো রাজকুমার দানব জাস্টরুল রাজপুত্রকে নিজের বাড়িতে নিয়ে গেল জাস্টরুল তাকে একশোটা চাবি দিল কিন্তু এগুলো দিয়ে কি হবে এগুলো হলো আমার অসংখ্য প্রাসাদ আর উদ্যানের চাবি খুঁজে দেখো? হয়তো এর কোনো একটাতে তুমি গুপ্ত ধন পেয়ে যেতে পারো তাই রোজ রাজপুত্র বেহরামগড় একটা করে নতুন প্রাসাদ আর উদ্যান খুলে দেখে বার বার সে এমন সব সম্পদ খুঁজে পায় যার কল্পনা মানুষ করতে পারে না যখন সে একশতম প্রাসাদে পৌঁছল দেখে সেটা একটা ভাঙ্গা চোরা বাড়ি বিষাক্ত সাপ আর পোকামাকড় ভর্তি কিন্তু যে বাগানের মধ্যে বাড়িটা রয়েছে এতদিনে দেখা সব বাগানের মধ্যে এটি সবচেয়ে সুন্দর উদ্যান রাজপুত্র মুগ্ধ হয়ে গেল এক একদিকে সাত মাইল গেল আবার উল্টো দিকে সাত মাইল গেল যখন সে ঘুমিয়ে পড়ল পরী রাজকুমারী শাহপসন্দ যে তখন পায়রার রূপ ধারণ করছিল সেই উদ্যানের উপর দিয়ে উড়ে যাচ্ছিল সেই সুদর্শন রাজপুত্রের রূপ দেখে পরী হতবাক হয়ে গেল পরী রাজপুত্রকে দেখতেই থাকল আর মুগ্ধ হয়ে তাকিয়ে রইল এরপর দুজনের দুজনকে দেখে খুব ভালো লেগে গেল তাই তারা ঠিক করল যে আর দেরি না করে তারা বিয়ে করে নেবে তবে রাজপুত্র ভাবল যে একবার দানব জজরুলের সঙ্গে পরামর্শ করতে হবে কারণ এটা তার দেশ আমি এক রাজকন্যাকে বিবাহ করতে চাই অতি উত্তম রাজপুত্র অবাক হয়ে গেল দেখে যে দানব এই খবরে খুব খুশি হয়েছে রাজপুত্র বহরমগড় আর পরি রাজকুমারী শাহবাস বিয়ে করে সুখে শান্তিতে ঘর করতে লাগল কিন্তু তার ফেলে আসা বাড়ির কথা মনে পড়তে লাগল তার বাবা মাকে তার খুবই দেখতে ইচ্ছে করত কি হয়েছে রাজকুমার। সে কিছুতেই তাদের কথা রাজকন্যাকে বলতে পারল না তার নববধূকে শুধুই দীর্ঘশ্বাস আর দীর্ঘশ্বাস খেতে ভালো লাগে না তার তাই শরীর ভেঙে গেল মুখ ফ্যাকাসে হয়ে গেল তোমাকে খেতে হবে শরীর ভেঙে যাচ্ছে তোমার কিছু যায় আসে না আমি শুধু বাড়ি যেতে চাই এখন দানব জাজরুল রোজ রাতে রাজকুমার রাজকুমারীর ঘরের নিচে একটা ছোট্ট ঘরে বসে শুনত যে তারা সুখী কিনা। না সে রাজপুত্র ব্যরমগড়কে জিজ্ঞেস করল কেন সে এরকম ফ্যাকাসে হয়ে যাচ্ছে আর এত দীর্ঘশ্বাস ফেলছে ওহ মহান দানব বিনয়ী ভদ্র রাজকুমার ভাবলো যে প্রাণ যায় যাক কিন্তু তার আশ্রয় আশ্রয়দাতাকে সে বলবে যে তার এখান থেকে চলে যেতে মন চাইছে আমি আমার বাবা মাকে দেখতে চাই আমাকে আর রাজকন্যাকে যাবার অনুমতি দিন নয়তো আমি আর সত্যিই বাঁচব না প্রথমে দানব রাজি হলো না কিন্তু শেষে রাজকুমারের ওপর মায়া হলো। ঠিক আছে যাও তবে খুব শিগগিরই তোমার এই দানবের দেশে ফিরে আসতে ইচ্ছে করবে তুমি চলে আসার পর তোমার পৃথিবী অনেক বদলে গেছে তাই এখন সমস্যা হবে এই চুলটা নিয়ে যাও সাহায্যের দরকার হলে এটা পুড়িয়ে দেবে আমি সঙ্গে সঙ্গে তোমার সাহায্যের জন্য চলে আসব। আমি দুঃখিত আমার কাছে কিচ্ছু নেই ও আমি আমি বিশ্বাস করতে পারছি না যেটা তুমি ও তুমি কোথায় ছিলে আমি এক অদ্ভুত দেশে গিয়েছিলাম সেখানে আমার শহরের একই অবস্থা আমার বাবা কোথায় মা কোথায় আমি দুঃখিত রাজকুমার তারা আর নেই না এ কোনো মতেই হতে পারে না আমি সত্যি দুঃখিত সত্যিই তার বাবা মা দুজনেই মারা গেছে একজন তাদের রাজত্ব আত্মসাত করেছে আর রাজপুত্র বেহরমগড়ের মাথার উপর পুরস্কার ঘোষণা করেছে যদি সে কোনোদিনও ফিরে আসে সেই বৃদ্ধ শিকারই তার বাড়ির কোঠায় রাজপুত্রকে থাকতে দিল আমার বৃদ্ধা মা চোখে দেখেন না তাই তোমাকে যেতে আসতে দেখতে পাবে না আর তুমি আমায় শিকারে সাহায্য করতে পারো যেমনটা আমি তোমাকে করতাম তাই তারা শিকারের বাড়িতে লুকিয়ে রইল এখন একদিন রাজকুমার শিকারে বেরিয়েছে রাজকুমারী শাহপসন্দ সেই ফাঁকে তার সুন্দর সোনালী চুল ধোবে বলে ঠিক করল তার লম্বা চুল ঘরের পাশ দিয়ে সোজা পায়ের গোড়ালি অবধি নেমে এসেছে ঠিক যেন রোদের ঝড় না যখন সে চুল ধুয়ে আঁচড়াচ্ছে তখন জানলাটা খুলে দিল যাতে সকালে তাজা হাওয়া এসে তার চুল শুকিয়ে দেয় ঠিক সেই সময় শহরের প্রধান দিয়ে যাচ্ছিল নর্দমায় উল্টে পড়ল এখন এটা প্রধান রক্ষীর জন্য এত বড় একটা কথা যে শিকারীর বাড়িতে সোনালী চুলের এক অপরূপা পরীকে দেখেছে চেপে রাখতে পারল না এই গল্প রাজার কানে পৌঁছে গেল তাই রাজা সৈন্য পাঠাল শিকারীর বাড়িতে কিন্তু শিকারীর মা অন্ধ তাই ওরা কি বলছে কিছুই বুঝতে পারল না এখানে কেউ থাকে না কোনো সুন্দরী মেয়ে না কোনো কুৎসিত মেয়েও না আমি আর আমার ছেলে থাকি এখানে যদি তোমরা চাও তাহলে একবার চিলে কোঠার ঘরটায় দেখে এসো চাকু দিয়ে রাজকন্যা কাঠের ছাদে একটা ফুটো করেছিল তাই পায়রার রূপ ধরে সেখান থেকে উড়ে বেরিয়ে গেল তাই সৈন্যরা সেই ঘরে এসে কাউকে দেখতে পেল না রাজপুত্রকে ছেড়ে যেতে হচ্ছে বলে রাজকন্যা খুব দুঃখ হলো। বৃদ্ধার পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় কানে কানে বলে গেল আমি পান্না পর্বতে আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি কোঠার ঘর খালি দেখে রাজকুমারীর মন ভেঙে গেল আর সেই বৃদ্ধা ঠিকমতো বলতে পারল না যে কি ঘটেছিল শুধু রাজকুমারী যা বলেছিল সেটাই বলতে পারল পান্না পর্বতে আমার বাবার বাড়িতে চলে যেও আমি তো ঠিক তাই শুনলাম প্রথমে খানিকটা শান্তি পেলেও যখন বুঝতে পারল যে এই পান্না পর্বত কোথায় তার কোনো ধারণাই নেই তখন খুব মন খারাপ হয়ে গেল সে খাওয়া দাওয়া ছেড়ে দিল আর রোজ রাজকন্যার জন্যে কান্নাকাটি করত শেষে তার সেই জাদু চুলের কথা মনে পড়ল সেটা সে আগুনে ছড়ে ফেলে দিল সেটা দাও দাও করে চলতে লাগল তখন হে রাজপুত্র তোমার জন্য কি করতে পারি আমি আমাকে পান্না পর্বতের পথটা বলে দিন জীবন্ত অবস্থায় সেখানে পৌঁছতে পারবে না আমি যা বলছি শোনো সব কথা ভুলে গিয়ে নতুন করে তুমি জীবন শুরু করো আমার শুধু একটাই জীবন তাই রাজকুমারীকে না পেলে তার কোনো মূল্যই নেই তাই মূর্তি যদি হয় তাহলে তাকে খুঁজতে গিয়ে মরাই ভালো রাজপুত্রের কথা শুনে জসরুল কথা দিল যে যথা সাধ্য সাহায্য করবে দানব দেশে ফিরে সে তাকে একটা জাদু দণ্ড দিল আর তাকে দানব নানবচন্দর বাড়িতে নিয়ে গেল আমাদের অনেক বিপদের তাই ওই দণ্ড তোমার তাহলে আমার বড় ভাই তোমাকে আরো সাহায্য করতে পারবে সে দিন রাত সেই জাদুদণ্ড হাতে ধরে থাকলো তার কোনো ক্ষতি হল না শেষে সে পৌঁছল দানব নানকচন্দর বাড়িতে দানব সবে তার বারো বছরের নিদ্রা থেকে উঠেছে তাই তার খুব ক্ষিদে পেয়েছিল তাই রাজপুত্রকে দেখে তার জিভে জল এসে গেল তোমার জন্য কি করতে পারি যখন দানব নানকচন্দ পুরো কাহিনী শুনল তখন মাথা নাড়লো। তুমি কোনদিন পান্না পর্বতে পৌঁছতে পারবে না রাজকুমার আমার কথা শোন আমার শুধু একটাই জীবন তাই রাজকুমারীকে না পেলে তার কোনো উত্তর শুনে নানকচন্দর মায়া হলো তাই সে বিশ্বাসী রাজপুত্রকে এক বাক্স অ্যান্টিমনির গুঁড়ো দিল আর বলল দানব এক সীমা থেকে অন্য সীমায় যেতে যেখানে থাকে মহান দালব, সফেদ সাফেদ আমাদের সবচেয়ে বড় ভাই তুমি যা চাও তা একমাত্র ওই করতে পারবে যদি প্রয়োজন হয় তাহলে এই গুঁড়ো নিজের চোখে ঢোলবে আর যা চাইবে কাছে আসুক সেটাই আসবে আর যা চাইবে দূরে যাক সেটা দূরে যাবে যখন রাজপুত্র জাদুদণ্ড গুঁড়ো দেখালো আর পুরো ঘটনাটা বলল সেই শুনে দানব সাফেদ মাথা নাড়ালো তুমি কোনো জীবন শুরু কর্তি যদি হয় তাহলে তাকে খুঁজতে গিয়ে মরাই ভালো তুমি খুব সাহসী আমি যথাসাধ্য চেষ্টা করব। এই এ টুপিটা নাও এটা পড়লে তুমি একদম অদৃশ্য হয়ে যাবে উত্তরের দিকে যাও পর্বত দেখতে পাবে তখন চোখে গুড়ো লাগিয়ে মনে মনে চাইবে যেন পর্বতটা কাছে আসে এটা মায়াবী পর্বত যত উপরে উঠবে তার উচ্চতা তত বাড়বে পর্বতে চূড়ায় আছে পান্না শহর অদৃশ্য হবার এই টুপি পরে সেখানে প্রবেশ করবে তাও সে রাজকন্যাকে খুঁজে পেল না আসলে বাবা তাকে সাতটা কারাগারের ভেতরে বন্দি করে রেখেছিল এই যে সে যদি আবার উড়ে চলে যায় বাবা তো তাই ভয় পাচ্ছে যে মেয়ে যদি পৃথিবীতে আবার সেই রাজপুত্রের কাছে ফিরে যায় তোমার স্বামী যদি এখানে আসে তাহলে ভালো কথা তবে তুমি তার কাছে ফিরে যেতে পারবে না তাই বেচারি সারা দিন কাঁদে ভাবে যে নশ্বর মানুষ কি করে পান্না পর্বতে পৌঁছবে রাজকন্যাকে দেখে ছুটে তার কাছে যেতে ইচ্ছে করলেও নিজেকে সম্বরণ করল রাজকুমার কারণ সে অদৃশ্য ভৃত্য চলে যাওয়া অব্দি অপেক্ষা করল যাওয়ার সময় সে একটা একটা করে কারাগারের দরজা বন্ধ করে গেল সে ভাবল যে স্বপ্ন দেখছে কিন্তু সেই ঘরে তার সঙ্গে আমার মিষ্টি রাজপুত্র পরের দিন ভৃত্ত অবাক হয়ে দেখে যে রাজকন্যার পাশে এক রাজপুত্র বসে আছে রাজা পুরো ঘটনাটা শুনে রাজপুত্র বহরমগড়ের সাহসে মুগ্ধ হয়ে গেল আর রাজকুমারীকে মুক্তি দেবার আদেশ দিল তার স্বামী নিজেই তাকে খুঁজে নিয়েছে রাজা রাজপুত্রকে তার উত্তরাধিকারী ঘোষণা করল বিশ্বাসী রাজপুত্র বেহরমগড় আর তার সুন্দরী স্ত্রী সেই পান্না রাজ্যে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।